চল্লিশ বছর বয়স হওয়ার আগে নবতার আগে নামাজ পড়েছেন কি চল্লিশ বছর বয়সের আগে নামাজ পড়েছেন এরকম সরাসরি কোনো হাদিস পাওয়া না। তবে ওই যুগেও নামাজ এবং এই জাতীয় করতেন তো সেই রকম এবাদ উৎবন্দি নবী সাল ইসলামও করতেন তবে সলাৎ আদায় করেছেন এরকম সুস্পষ্ট কোনো হাদিসে আসেনি আর যদি আসেও মানে নবীসলাম সলাত আদায় করতেন তবে সেটা এই জাতীয় সলাৎ না অর্থাৎ আমরা এখন যে সলাৎ আদায় করি যেরকম পাঁচ বাক্য সলাদ কারণ এটা পরাজিত হয়েছে মেয়েরাজের রাত্রিতে তার আগে নবুয়তের পরে নবিস্লাম কেয়ামাইল নবিস্লামের জন্য পরস ছিল তখন থেকে লাইল আদায় করতেন কিন্তু আগে নবিস্লাম আদায় করা না করা ওটার সাথে দিনের শরীয়তের কোনো সম্পর্ক নেই জন্মদিন পালন করা এবং জন্মদিনের ক্যাক কাটা বৈধ কি দাঁড়িয়ে নিয়ত নামাজে দাঁড়িয়ে নিয়ত করতে হবে নিয়ত পড়া লাগবে না নিয়ত করাটা জরুরি কিন্তু নিয়ত পড়া জরুরি না এটা হানাফে মাঝাবের মাসালা হানাফি মাঝাবের মাস আলাদা হলো নিয়ত লাগে। আজকে যে কি করছেন কেমনে করছেন আজহাবা এলাত মাহপিল তাপসির করি অনন্তবালা শাহি জামে মসজিদ এইভাবে করে আসছেন তাহলে তো আপনাদের মাহ বিলে তো সবেন না নিয়ত করে আসেন করে আসছেন নিয়ত পড়ে না, পড়া লাগে না বেনামাজি ব্যক্তির জানা পড়া যাবে কিনা বেনামাজি ব্যক্তি যদি মাঝে মাঝে পড়তো জুমার নামাজ পড়তো ঈদের নামাজ পড়তো বা আর মাঝে দেখা যেত ইমানের সাক্ষ্য দিত মানে নিজেকে মুসলিম দাবি করতো তাহলে তার জানাজা হবে তবে সেই জানাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা অংশগ্রহণ করবে না সেই জানা সাধারণ কয়েকজন মুসল্লি সাধারণ কয়েকজন মানুষ সেই জানাজা অংশগ্রহণ করে তার চলাত করে তাকে দাপন করা হবে তবে জানাজা বিহীন দাপন করা যাবে না যেহেতু সে মুসলিম দাবি করতেন মাঝে মাঝে তাকে দেখা যেত তবে দিন জীবনে একবারও কেউ তাকে নামাজ পড়তে দেখে নেই কখনো জুমায়ও দেখে নাই ঈদেও দেখে নাই কোন অবস্থায় দেখে নাই তাহলে তার জানাজা পড়া যাবে না নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতে হবে নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতে হবে এটি আখতলা ফেমাস আলাহ এটি অনেক জায়গায় বাদা যায় বুকের উপরেও বাঁধা যায় পেটের উপরেও বাধা যায় নাবিন নিচেও বাদা যায় আবার হাত না বাঁধলেও নামাজ হয় আল্লাহর ঘরে গেলে গেলে দেখবেন কত রকমের দৃশ্য। কেউ হাত হাত যারা সাড়ে তাদের নামাজ হবে না। তো সুতরাং হাত বাঁধা নিয়ে ঝগড়া করার দরকার নাই আগে দরকার হলো ইমান বিশুদ্ধ করা আকিই দেয় বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ হলে আকিদার তানেই আমল বিশুদ্ধ হবে এজন্য আগে সেরেক মুক্তি দেয় হাত বানলে কি না বানলে কি তবে যতগুলো হাদিস হাত বাঁধার ব্যাপারে পাওয়া যায় একেবারে সহি কোনো হাদিস পাওয়া যায় না হাসান পর্যায়ের কিছু হাদিস পাওয়া যায় আর সবগুলাকে গবেষণা করে ওলামাই মাদা বলেছেন যে বুকের উপর হাত হাদিসটা সবগুলার মধ্যে তুলনামূলক সহি মিলাদ পড়া যাবে কিনা এবং কিভাবে পড়তে হবে মিলাদ পড়ার বিষয় না মিলাদ হলো আলোচনা করার বিষয় শোনার বিষয় যদি আপনারা বলেন যে হুজুর ওয়াজ পড়া যাবে কিনা ওয়াজ মাহপিল পড়া যাবে কিনা ওয়াজ মাহফিল কি বিষয় ওয়াজ মাহফিল কিসের বিষয় যে ওয়াজ ওয়াজ করবে একজন আরেক শুনবে এটা করার বিষয় শোনার বিষয় মিলাদ হইলো বলার বিষয় আলোচনা করার বিষয় আর শোনার বিষয় এটা তো পড়ার বিষয় না মিলাত তো পড়ার মতো কিছু জিনিস না দরুদ হইলো পড়ার বিষয় কিন্তু মিলাদ পড়ার বিষয় না মিলাদ মানে নবী সাল্লা জন্ম তো নবিসের জন্ম তো হয়েছে জন্ম বা দেন না আকাশ থেকে পড়ছে নাকি মায়ের পেটে দশ মাস ছিলেন স্বাভাবিক একটা শিশু যেরকম মায়ের পেট থেকে প্রসব পরে যেভাবে দুনিয়াতে আসেন সেইভাবে দুনিয়াতে আসছেন সুতরাং নবিস্লামের জন্ম হয়েছে নবিসাল্লাহিসামের মেলাদ আছে ইমামতির মিজির রহমত একটা বাপ কয়েম করছেন বাবু সালামের মিলাদ সম্পর্কে যা এসেছে অনেকগুলো হাদিস আছে সেইগুলো আলোচনা করা যাবে শোনা যাবে আলোচনা করলেও ফজিলত শুনলেও ফজিলত এগুলো হইল রসালামের মিলাদ আর মিলাদ পালন করা যাবে প্রতি সোমবারের রোজা রাখতে হবে নবী সাল্লা সালাম প্রতি সোমবার রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো আপনি রোজা রাখেন কেন নবীলাম বললেন যে এটা এমন দিন এই দিন আমি জন্মগ্রহণ করেছি তো নবীরা সালাম সোমবারে জন্মগ্রহণ করছেন সোমবারে রোজা রাখবেন মিলাদ পালন করবেন কিন্তু আমরা যেটা করি এটা দরোদনা মেলাদনা। এটা হলো কবিতা স্বরচিত কবিতা পাঠ এজন্য বলছে পড়া যাবে কিনে এটা হলো কিছু কবিতা যেমন শেখ সাদমতুল্লাহ কবিতা কবিতা এক জিনিস দরুদ এক আলোচনা করা এটা আবাদত দরুদ পড়া দরুদ পেশ করা সালাম পেশ করা এটা আবাদত কিন্তু কবিতা আবাদত না এবাদত কেউ বানাইতে পারে না আবাদত নবী সাল্লা ইসলাম নির্ধারণ করে দিবেন দেখাই দিবেন কিন্তু কবিতা সবাই বানাইতে পারবো কবিতা সবাই বানানো যায় আমরা যেগুলো এগুলো কবিতা ফাটার আসর তো এজন্য এটার সাথে মিলাদের সম্পর্ক নাই এটার সাথে দরুদের সম্পর্ক নাই ফরজ নামাজ শেষে ইমামের সাথে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা ফরজ নামাজের পরে মোনাজাত থাকবে কেন সালাম পেরেলে তো মোনাজাত শেষ মোনাজাত হলো আল্লাহর সাথে বান্ধার গোপন কথাবার্তা সালাম পেরে নামাজ শেষ মোনাজাত শেষ এরপরে জিকির করবে আল্লাহর যে জিকির আছে নবী সাল্লা যে জিকিরগুলো করতেন সে জিকির গুলো করবে তবে কেউ ইচ্ছা করলে সেখানে দোয়াও করতে পারে কারণ এটা একটা দোয়া কবুলের জায়গা কিন্তু নবী সাহাবাই সাহবাই সবাইকে নিয়ে একসাথে সম্মিলিত ভাবে করেন নাই না করাটাই যেহেতু জামাতের সাথে নামাজ শেষে ইমামের সাথে সালাম পেরাইতে হবে নাকি পরে একা একা সালাম পেরাইতে হবে ইমামের অনুসরণ করতে হয় ইমাম দুই দিকে সালাম পেরে শেষ করবেন তারপরে মুসল্লি ফিরাবেন কিন্তু আমাদের দেশে সিস্টেম হলো ইমাম একদিকে ফিরাই শেষ করলে মুসল্লি একদিকে ফিরায় ইমাম আরেকদিকে ফিরাইলে মুসল্লি দিকে ফিরায় কিন্তু দুই সালাম মিলে এখানে একটা আবাদত একটা অংশ সালাম দুইটা মিলে এই ইমাম দুই দিকে শেষ করে ফেলবেন তারপর মুসল্লি ফিরাবেন যেমন মসজিদে হারামে মসজিদে নবীতে দেখবেন ইমাম সালামালিকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে মুআজিন বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে উচ্চারণ করে এই দুই দিকে শেষ হবে তারপরে পড়বে মুসল্লিরা পড়বে জয় নামাজে দাঁড়িয়ে জয় নামাজের দোয়া পড়তে হবে দোয়া নেই জায়নামাজ এমনি পাক জায় নামাজ আর পাক করা লাগবে না বেদাত কত প্রকার কি কি বেদাতের কোন প্রকার বেদ নাই নিসাম বলছেন কুল্লু বেদাতিন দলাল बेदात, जो सुन्नत जो ना खिलाफ सुन्नत रासुल्लामर पिता माता के मुसलमाना নবী সাল্লা সাল্লামের আব্বা আম্মা কি ছিলেন এটা খুব সেন্সিটিভ বিষয় এটাতে অনেক ভাই অনেক ব্যথা পান যে নিজের মা বাবা গেলে এত ব্যথা পায় না আব্বা আম্মার যদি কিছু হয় তাহলে কিন্তু অনেক মনে কষ্ট পান তো এই জন্য এই বিষয়গুলো আমরা আলোচনা কম করাই ভালো তবে প্রথম কথা হলো তারা জান্নাতে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই জাহান নামে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই তবে যে দলিল প্রমাণগুলো পাওয়া যায় যেগুলো আমরা সহি হাদিস থেকে পাই সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা ইমানদার ছিলেন না সহি মুসলিমের হাদিস নবী সাল্লা বাবার ব্যাপারে এক লোকে সে নবী সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়ারো সাল্লা আমার বাবার কি অবস্থা নবী সালাম বললেন তোমার বাবা ফিন্নার জাহান নামে তো সাহাবি হাও করে কাঁদতেছেন তো নবী সালাম বললো কাঁদ কেনিস একেবারে হাদিস। তাহলে এখানে স্পষ্ট করে দিচ্ছেন নবী সালাম আর তখন তারা তো ইমান আনার মতো পরিবেশত ছিল না নবী তো ছিলেন না নবী সালামের জন্মের আগে। তবে তখনও অনেকে তাহিদবাদী ছিলেন কিন্তু তারা তাহিদবাদী ছিলেন এই ব্যাপারে হাদিস আছে ইবনে কাসিরে মুসনাদিমা মাহমুদের হাদিস সেই হাদিসগুলোর মধ্যে আসছে যে নবী সরাইসালাম একবার তার আম্মার জন্য জেয়ারত করতে গিয়েছিলেন জেয়ারত করতে গিয়ে সেখানে যখন আহ নবী চিৎকার করে কান্না কাটে করতেছিলেন সাহবাইলাম গেলেন নবী সর সাল্লাম বললেন যে আমি আমার মায়ের জন্য দোয়া করতে চাইছিলাম কিন্তু আল্লাপাক আমাকে অনুমতি দেন নেই এই আমি আমার মায়ের জন্য দোয়া করতে পারি নেই তো এ সকল হাদিস থেকে বোঝা যায় যে তারা ইমানদার ছিলেন না তবে কেউ কেউ আমাদের দেশে বলেন কোন কোন সম্মানিত ভাইয়েরা যে নবীর সাল্লামের মা বাবাকে নাকি কবর থেকে তুলে নিয়ে এসে নবী সাল্লাহ সাল্লামের কাছে ইমানদার বানাইছেন মানে নবী সাল্লা কাছে এসে ইসলাম গ্রহণ করছেন কালেমা ফুটছেন তো এটা আমরা কোনো হাদিসে পাই না এটা হলো নিজেদের বক্তব্য বা কোন বুজর্গের বক্তব্য তো এটা তো দলিল হতে পারে না তখন আল্লাহ আলম আল্লাহাকে তাদের ব্যাপারে ভালো জানেন তাদেরকে আল্লাপা কি করবেন সেটা আল্লাহ সেখানে বলছে আর ওই মায়ের তত বললাম মুস্তদ ইমা মাহমুদ এ হাদিস আছে যে চারটা হাদিস মধ্যে বলা হয়েছে মায়ের জন্য দোয়া করতে আল্লাহর কাছে অনুমতি চাইছেন আল্লাহ অনুমতি দেন নাই এবং পরে আয়াত নাজিল করছেন বলছেন যে মা কান্লিনের জন্য যদিও সে তার নিকটার্থী হয় তো এইগুলা হল আয়াত এবং হাদিসের বক্তব্য আর ইমাম আবুানীপা রহমত আলের যে বইটা আকিদার বই আল ফেকুল ওই আকিদার বইতেও এটাই বলা হয়েছে যে দুইজনে জাহান্নামি এবং দুইজনে মুমিন ছিলেন না চোহানি হামদেকা আসাদ